সুপ্রিয় দর্শকবৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের আলোচনায় থাকছে পিতা মাতাদের অধিকার সম্পর্কে যে পিতা মাতারা আমাদেরকে লালন পালন করেছেন আমাদের জন্য অনেক কোরবানি দিয়েছেন তাদের অনেক অধিকার আমাদের উপরে রয়েছে সেই অধিকারগুলোর মধ্যে এটাও একটি অধিকার যে আমরা পিতামাতার মাতার কথা ভাবব পিতামাতাদের আখিরাতের মুক্তির কথা ভাবব তারা যদি দিনের বিষয়গুলি বা দিনের ফরজ কাজগুলি ঠিক পালন না করে তাহলে প্রত্যেক সন্তান পিতামাতাকে এই ফরজ কাজগুলি পালন করার প্রতি নসিহত করবেন এবং তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন কারো পিতামাতা যদি অমুসলিম হয় মনে করলেন আল্লাহ দিলে আমি হয়তো হিদায়ত পেয়ে গেছি আমি একদিন অমুসলিম ছিলাম একদিন আমি ইসলামকে বুঝতাম না একদিন আমি ইসলামকে জানতাম না তারপরে আল্লাহ দিলে আমার অন্তরে হয়তো ইসলাম ঢুকে গেছে এখন আমি ইসলামকে বুঝে গেছি কিন্তু আমার পিতা মাতা এখনো পর্যন্ত ইসলামকে বুঝতে পারিনি এখন আমি কি করব আমার পিতামাতাকে এই ইসলামের দাওয়াত দাওয়ার আমার পিতামাতাকে এই ইসলামের কথা বুঝাবো আর এর জন্য আমাদের জন্য দেখুন দৃষ্টান্ত রয়েছে হজতে আবু হরাইরা রাদি আল্লাহ তালা আনহর জীবনীতে আবু হরইরা কে আমরা সবাই জানি আবু হরেরা হচ্ছেন এমন একজন সাহাবি যিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবীর সাহাবিদের মধ্যে সব থেকে বেশি হাদিস যে সাহাবি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন হজরতে আবু হরে রাহু আনহ আবু হরে মুসলমান হয়ে গেছেন কিন্তু তার মা তখনও মুসলমান হননি আবু হরো আল্লাহ এবং তার নবীকে ভালোবাসছেন কিন্তু তার মায়ের অন্তরে এখন আল্লাহ এবং নবীর ভালোবাসা প্রবেশ করেনি কিন্তু আবু হরেরা ছাড়তেন না প্রতিদিন মাকে বলতেন মাগো তুমি বলো আশাদু আল্লাহ ইল্লাহ ও আশাদু আল্লাহ মাকে বুঝাতেন কিন্তু মা যখন যখনই আবহরাইরা তার মায়ের কাছে এই ইসলামের কথা বলতো ইসলাম কবুল করতে বলত তখনই তার মা উল্টো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে উল্টো পাল্টা গালি দিয়ে বসতো আর হাবু হররা তখন খুব দুঃখ হতো যে মা আমার এক ইসলাম গ্রহণ করেনি তারপরে আবার নবীকে গালি দেয় আর নবীকে গালি দেওয়ার যে পরিণতি কত ভয়ানক তা তুমি বুঝতেন তাই বড় দুঃখ হতো একদিন এইভাবে তার মাকে তিনি দাওয়াত দিয়েছেন দিনের তুমি আল্লাহ নবীর আনুগত্য স্বীকার করো তুমি ইসলাম কবুল করে নাও তাই সেদিনও তোর মা উল্টো পাল্টা গালি দিয়ে দিল আল্লাহ রসুলকে আবু হর দিয়ে আল্লাহ তাল আলহম দুঃখ করে তখন চলে গেলেন আল্লাহ নবীর কে যখন গেলেন তখন দেখছেন আবু হৈরা কানছেন আল্লাহ নবী বলছেন কি ব্যাপার আবু হৈরা কি হয়েছে কাঁদছ কেন বললেন হুজুর আমি প্রত্যেক দিন আমার মাকে দিনের দাওয়াত দেই কিন্তু যখনই দিনের দাওয়াত দিই তখনই সে আপনার সানে এমন কথা বলে ব্যাধবী মূলক এমন কথা বলে যা বলা উচিত নয় আজকে আমি আমার মাকে দাওয়াত দিতে গেলাম সে আপনার সানে অনেক ব্যাধবি এবং অনেক কটোক্তি করলো যাতে আমি বড় দুঃখ পেয়েছি তাই আমার কান্না আসে তারপর আবহাওয়ারা বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়ার রাসুল আল্লাহ আপনি মেহরবানি করে আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন না যাতে করে আল্লাহ তালা আমার মাকে হেদায়ত দেন তখন আল্লাহ নবী বলছেন আল্লাহ হুম্ম দে উম্মা আবি হোরাই হযু হরাই আল্লাহ বিশ্বাস করে নিয়েছেন একশো বিশ্বাস তার অন্তরে ঢুকে গেছে নবী যখন দুয়া করেছেন নবীর দোয়া রদ হবে না এটা অবশ্যই আল্লাহ কবুল করবেন আল্লা থেকে এখন বাড়ির দিকে দৌড় পারে আল্লাহ করছেন তখন আমার মা অবশ্যই কারো গোসল করার আওয়াজ আসছে তার মা বাড়ি থেকে আওয়াজ দিয়ে বলছেন আবু হরাই তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো তারপরে তার মা গোসল টসল ছেড়ে সুন্দর পোশাক পরে আবু হরি কাছে এসে বলছেন আল্লা ইলাহা ই আশাদুসল আল্লাহ নবী বলছেন আবু হরাই আবারও কাঁদছ কি ব্যাপার বললেন হুজুর এটা হচ্ছে আনন্দের কান্না এটা হচ্ছে আনন্দের কান্না তখন কানছিলাম দুঃখের কান্না যে আমার মা যদি ইসলাম গ্রহণ না করেই মারা যায় তাহলে আমার মায়ের অবস্থাটা হবে কি তাই সেই দুঃখে কাঁদছিলাম আর এখন কাঁদছি আনন্দের কান্না যে আল্লাহর কাছে পৌঁছে গেছে আর আমার মা ইসলাম গ্রহণ করে নিয়েছে ইয়ারসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করুন যেন পৃথিবীর সমস্ত মানুষ আমাদেরকে ভালোবাসে আর আমরা পৃথিবীর সমস্ত মানুষকে যেন ভালোবাসতে পারি নবী আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ এবং এমন কেউ নাই যে আবু হরিরাকে চিনে না কারণ আবু হেরা হচ্ছে সেই সাহাবি যিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন ভাই রি চাইছিলাম যে এই আবু হরেরা তার মায়ের হৃদায়তের জন্য কত প্রেশান ছিলেন কত দুঃখিত ছিলেন আবার যখন মা পেয়ে গেল। কত আনন্দিত এবং কত তার আনন্দ কেন কারণ এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস যে আমি আর আপনি আমার মায়ের আখেরাতের মুক্তির কথা ভাববো দুনিয়াতে যতই ভাবি না কেন দুনিয়া তো সেরে যেতেই হবে ভাবতে হবে বেশি করে আখেরাতের কথা কারণ আখের মুক্তি হচ্ছে সব থেকে বড় জিনিস আখের যদি মুক্তি পেয়ে যায় তাহলে জানবেন যে আপনি মায়ের জন্য অনেক কিছু করেছেন তা না হলে আপনি মায়ের জন্য কিছু করেননি অনুরূপভাবে ভাবে মাদের অধিকার হচ্ছে বা মা বাপের অধিকার হচ্ছে যে ছেলেরা মা বাপের জন্য দুয়া করবে ছেলেদের দোয়া মা বাপরা পায় কামা রাবানিসা এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তোমরা যখনই আল্লাহর কাছে হাত তোমাদের চাহিদার জন্য তোমাদের প্রয়োজনের জন্য তোমাদের দরকারের জন্য এই হাতপাতার সময় তোমরা কেউ যেন তোমাদের মা বাপকে ভুলবে না বরং তোমরা যে যা দোয়া করতে আছো সেই দুয়ার সাথে সাথে এই কথাটা অবশ্যই বলবে রব্ের হামহুমা হুমা ক্ষমা রব্বাই আল্লাহ গো আমার মা বাপের প্রতি রহম করো যেমন তারা আমার প্রতি রহম করেছিল যখন আমি শিশু অবস্থায় ছিলাম মা বাপের কথাটা তার ভাবে না আজকে অনেকের মা হয়তো অসুস্থ অবস্থায় আছে শারীরিক দিক দিয়ে ভালো নয় আল্লাহর কাছে আপনি দোয়া করুন আল্লাহকে বলো আল্লাহ তুমি আমার মায়ের সুস্থতা দাও আল্লাহ গো তুমি আমার মাকে ভালো করে দাও আল্লাহ গো তুমি আমার পিতাকে ভালো করে দাও আল্লাহ গো তাদেরকে শারীরিক সুস্থতা দান করো আল্লাহ গো যত দুনিয়াতে তাদেরকে রাখবে আল্লাহ ভালো অবস্থাতে রাখো সুখে রাখো শান্তিতে রাখো এই দোয়া আপনাকে করতে হবে এটা আপনার উচিত আপনাকে করা দরকার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন যখন কেউ মারা যায় তখন তার নেকির সিলসিলা বন্ধ হয়ে যায় কথা আমি মারা গেলাম আমার নেকির খাতা বন্ধ আমার আর নামাজ নেয় রোজা নাই হজ নাই সাক্ষাত নাই আর কোনো এমন নেকি নেই যে আমার খাতাতে ঢুকবে এবং আমার নেকি বর্ধিত হতে থাকবে তবে কি তিনটি কাজ এমন আছে এই তিনটি কাজের নেকি মৃত্যুর পরেও আমরা পাব। তার মধ্যে একটা সাদা কাতুন জায়ারিয়া অব্যাহত সৎকা জারি সাতকা জারি সাতকা মানে যে সাতকা বা যে কাজটা আপনার মৃত্যুর পরেও জারি থাকে এখন মনে করি আপনি একটা আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন আপনি একটা মাদরসা বানিয়ে দিয়েছেন আপনি মসজিদে একটা মাইক কিনে দিয়েছেন মসজিদে একটা টিউব বানিয়ে দিয়েছেন মসজিদে একটা ঘাট বানিয়ে দিয়েছেন কিংবা জনকল্যাণের জন্য সাধারণ মানুষের জন্য আপনি একটা কল বা একটা কুয়া যেখানে মানুষ পানি পান করে আপনি করে দিয়েছেন এটা আপনি করে দিয়েছেন এখন আপনি দুনিয়া থেকে চলে গেছেন আপনার ওই করে দেওয়া কল আছে আপনার ওই করে বানিয়ে দেওয়া মসজিদ আছে আপনার ওই তৈরি করে দেওয়া মাদ্রাসা আছে মানুষের জন্য বানিয়ে দেওয়া ওই কুয়া আছে সেই কুয়া থেকে সেই কল থেকে সেই মসজিদ থেকে মানুষ উপকৃত হতে আছে এটা আছে এগুলো উপকৃত হতে আছে অতএব আপনার মরার পরেও যতদিন পর্যন্ত এই কল থাকবে যতদিন পর্যন্ত আপনারা এই টিউবিল থেকে মানুষ উপকৃত হতে থাকবে যতদিন পর্যন্ত আল্লাহর এই মসজিদ কায়েম থাকবে এবং এখানে নামাজ হতে থাকবে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আপনি স্বভাব পেতে থাকবেন যে মানুষ মারা গেলে তার সমস্ত নেকি বন্ধ হয়ে যায় তবে তিনটি কাজ এমনও আছে মৃত্যুর পরে ওই মৃত্যু ব্যক্তি সেই কাজের নেকি পায় তার মধ্যে একটা হচ্ছে সাদাকা জারিয়া যে আপনি কোনো একটা এমন জিনিস বানিয়ে দিয়ে গেছেন যে জিনিসটা থেকে মানুষ উপকৃত হতে আছে দুই নম্বর হচ্ছে সন্তান যারা পিতামাতার জন্য দোয়া করবে আমরা হচ্ছে সেই সন্তান যারা আমরা পিতামাতার জন্য দোয়া করব। তাদের নেকির জন্য এখন আমরাই দুনিয়াতে আছি তাই পিতা জন্য আমাদেরকে দোয়া করতে হবে এটা হচ্ছে পিতামাতার অধিকার আমাদের ওপরে তাফা অবিহি কিংবা এমন জ্ঞান ছেড়ে গেছে ওই মৃত্যু ব্যক্তি যে জ্ঞান দ্বারাই মানুষ উপকৃত হয় তার মৃত্যুর পরে যেমন ছেলেকে পড়িয়ে গেছে কিংবা কোনো গরিব ছেলেকে পয়সা দিয়ে সাহায্য করে মাদ্রাসায় পড়িয়ে কোরআনের কি বলে আপনার আলেম তৈরি করে গেছে কোরআনের হাফেজ তৈরি করিয়ে গেছে একজন গরিব ছেলে পড়তে চাই মাদ্রাসায় বা এথিমখানায় পড়তে চাই এখন ওর বাপের পড়াবার মতন শক্তি নেয় টাকা পয়সা নেয় এখন আপনার আল্লাহ দিলে কিছু টাকা পয়সা আছে আপনি আল্লাহ দিলে স্বয়ং একজন মানুষ আপনি কি করেন ওই ছেলেটাকে বলেন বাবা তুমি আবারও আসছি সাথে থাকুন আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা Marriage or divorce? What's the Islamic rule? The husband divorce. divorce. Solution or problem? Join family system. Heaven or hell? Big fat eating has become conception. the norm. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. See, Ordhangini Na Diktangini Pratishonibar Raat Ahttaye Bangla Deshe Raat Shad Shadtaye Bahar Odey Why adopt a Muslim character?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 দেখুন ইসলামের গল্প বলো পরবর্তী অনুষ্ঠান বাংলায় পর পুনরায় স্বাগত জানাচ্ছি বলতেছিলাম যে মানুষ মারা গেলে তার সমস্ত নেকি বন্ধ হয়ে যায় তবে তিনটি কাজ এমন আছে মৃত্যুর পরে ওই মৃত্যু ব্যক্তি সেই কাজের নেকি পায় তার মধ্যে একটা হচ্ছে সাদাকা জারিয়া।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 কিংবা এমন জ্ঞান ছেড়ে গেছে ওই মৃত ব্যক্তি যে জ্ঞান দ্বারাই মানুষ উপকৃত হয় তার মৃত্যুর পরে যেমন ছেলেকে পড়িয়ে গেছে কিংবা কোনো গরিব ছেলেকে পয়সা দিয়ে সাহায্য করে মাদ্রাসায় পড়িয়ে হাদিস ও কোরআনের কি বলে আপনার আলেম তৈরি করে গেছে কোরআনের হাফেজ তৈরি করে গেছে একজন গরিব ছেলে পড়তে চাই মাদ্রাসায় বা এথিমখানায় পড়তে চাই এখন ওর বাপের পড়াবার মতন শক্তি নাই। টাকা পয়সা নাই, এখন আপনার আল্লাহ দিলে কিছু টাকা পয়সা আছে আপনি আল্লাহ দিলে স্বয়ং একজন মানুষ আপনি কি করেন ওই ছেলেটাকে বলেন বাবা তুমি যাও পরো তোমার কত মাসিক খরচা হয় আমাকে বলো আমি এই খরচা পেমেন্ট করব এই টাকা আমি দেব। তুমি পড়ো এখন এই ছেলে আপনার টাকা পেয়ে পড়তে লাগলো মাশাল্লা আল্লাহ দিলে সে একদিন হাফেজে কোরআন হয়ে গেল। আল্লাহ দিলে একদিন কারিয়া কোরআন হয়ে গেল একদিন কি বলে আলেমে দিন হয়ে গেল। এখন এই আলেমের দিন তার দিনের কথা বলতেই থাকবে যেমন আমরা আজকে আপনাদের কাছে দু চারটি কথা বলতে আছি তো এটা হচ্ছে এমন জ্ঞান যে জ্ঞান আপনি ছেড়ে গেছেন আপনি কিছু সাহায্য করে একটা ছেলেকে পড়িয়ে দিয়েছেন কিংবা কোনো একজন আলেম একটা বই লেখেছে ইসলামিক বই বইটা মানুষের কাছে গেলে সমাজে প্রকাশ পেলে বইটা থেকে অনেক সমাজের মানুষ অনেক মুসলিম সমাজ উপকৃত হবে কিন্তু ওই বইটা ছাপানোর শক্তি ওই আলেম সাহেবের নেই এখন আপনার টাকা আছে আপনার পয়সা আছে আপনি যদি পারেন আপনার টাকা পয়সা দিয়ে ওই বইটা ছাপিয়ে দেন দেখবেন আপনার মৃত্যুর পরেও আপনি নেকি পাবেন কেন যতদিন আল্লাহর জমিনে এই বই থাকবে আর এই বই থেকে মুসলিম সমাজ উপকৃত হচ্ছে বলতে চাইছিলাম যে পিতা মাতাদের জন্য দোয়া করা এটা হচ্ছে তাদের অধিকার আমাদের উপরে আমাদেরকে করতে হবে অনেক সময় পিতা সাথে আমরা সদ্ব্যবহার করতে চাই কিন্তু অনেক পিতা আবার এমন যে আমরা ভালো ব্যবহার করছি তারপরে আমার স্ত্রী দোষ নেই। আমার স্ত্রী ভালো সে ভালো আমার বাপের সাথে আমার মায়ের সাথে আমার স্ত্রী ভালো ব্যবহার করছে তারপরেও আমার মা বা আমার বাপ তাকে মেনে নিতে পারছে না আমাদের সমাজে অনেক মা এমনও আছে লোভি মা হাঁ করে থাকে কেমন যে আমার বেটা শ্বশুর বাড়ি থেকে অনেক টাকা আনবে আমার বউ তার বাপের বাড়ি থেকে অনেক জিনিসপত্র আনবে এখন এরকম হাঁ করেছিল লুভি মা কিন্তু বিয়ে হওয়ার পরে ছেলে বাড়িতে এলো বউ এলো তখন দেখলো যে তার আশা মতো সে যা আকাঙ্ক্ষা করেছিল তত নিয়ে আসতে পারিনি এখন এই লুভি মা তো বাস তার মন খারাপ হয়ে গেল এখন এই লুভি মা আর ওই বউয়ের সাথে ভালো ব্যবহার করে না সব থেকে বউকে জ্বালায় আর বেটার কান ভরে খানকাতি কাটি দোষ লাগাই এখন এরকম সময়ে এটা বড় সমস্যাই পড়ে যায় এখন মাকে সন্তুষ্ট রাখবো না বিবিকে সন্তুষ্ট রাখবো এখন মায়ের কথা শুনে বিবিকে মারব এটাও তো ঠিক নয় এটাও ঠিক নয় কারণ বিবি যদি নির্দোষ হয় মায়ের কথা শুনে আপনি মারবেন তা করা যাবে না এখন মাকেও তো শাসন করা যাবে না মা তো মাই সেই সময় আপনি কি করবেন এরকম মুহূর্তও আমাদের জীবনে আসে এবং এরকম একটা সমস্যায় আমরা অনেকে ভুগি যে মা মানতে চায় না অথচ আমার স্ত্রীর কোনো দোষ নাই সেই ক্ষেত্রে পরিস্থিতিকে সামনে রেখে অবস্থাকে সামনে রেখে আপনি এমন একটা ব্যবস্থা গ্রহণ করবেন যাতে করে মাকেও সন্তুষ্ট রাখা চায় আর বিবির ওপরেও কোনো জুলুম না হয়। আবার অনেকে তালাক দিতেও বলে। যে যা ভালো না কি দরকার নাই একে তালাক দি অনেক বাপ মা যাদের একটু প্রভাব বেশি আছে বা বাপের প্রভাব ছেলের ওপরে থাকে তখন এরকম বাপ বলে এই তুই মেয়েকে তালাক দিবি না তোকে ঘর থেকে বার করে দিব এখন ছেলে কি করবে এখন বাপ মায়ের কথা শুনে ছেলেকে অনেক সময় তালাক দিতে হয় তো ভাই আমার কথা হচ্ছে এরকম কাজ করবেন না ইমাম আহমদ বিন হাম্বল বললেন যে না তোমার বাব মায়ের কথা শুনে তালাক দেওয়া যাবে না তখন সেই লোকটি বলছেন কিন্তু হাদিসে তো আছে সহি হাদিসের কথা যে আবদুল্লাহ বিন উমার কে উমার রাজিয়াল তার স্ত্রীকে তালাক দিতে বলেছিলেন তারপরে আবদুল্লাহ বিন উমার আল্লাহ নবীর কাছে গিয়ে বলেছিলেন কি করব তখন আল্লাহ নবী বললেন তোমার পিতা যদি বলে থাকেন তাহলে অবশ্যই তালাক দিয়ে দাও তখন তিনি তালাক দিয়ে দিয়েছিলেন এই এই লোক ইমাম ঘটনা শোনাচ্ছে যে তাহলে আমরা কেন তালাক দিব না কারণ হাদিস এই কথা আছে তখন ইমাম আহমদ বিন হাম্বাল সুহান একটি ছোট্ট কথা বলেছিলেন আর সেই কথাটার মধ্যে যে কত গভীর অর্থ আছে তা আপনি বুঝতে পারবেন না বলেছিলেন্নাতি সাহাবি হযার রাজিয়া তন হো তিনি কোনদিন তার ছেলেকে বিনা কোন কারণে বিনা কোনো শরীয়তের কারণে তালাক দিতে বলতে পারেন না অতএব তিনি যদি তালাক দিয়ে বলে থাকেন তাহলে নিশ্চয় ওটার পিছনে কোনো শরীয়তীয় কারণ ছিল অত এইটাকে ভিত্তি করে আমরা এই কথা বলতে পারি না বা এই ফতোয়া দিতে পারি না যে যদি পিতা মাতা ছেলেকে বলে যে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও তাহলে তালাক দিতে হবে জি না যদি তালাক দেওয়ার কারণ থাকে শরীয়তির কারণ থাকে তাহলে তালাক দিবেন তো ভাইরা আমার কথা হচ্ছে এরকম সমস্যা এলে সমাধান করার চেষ্টা করবেন এমন ভাবে যাতে করে সাপটা মরে যায় আর লাঠিটা না ভামে মাও যদি অসন্তোষ না হয় বাপো যাতে কোনো অসন্তোষ না হয় আর বিবির প্রতিও কোনো রকম যাতে জুলুম না হয় এরকম একটা পন্থা আপনাকে অবলম্বন করতে হবে বোকার সাল্লাহজন ব্যক্তির কথা বলেছেন বাণী ইসরায়েলদের তিনজন ব্যক্তি কোথাও যাচ্ছিল কোথাও যাচ্ছিল মরুভূমিতে হঠাৎ করে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় এসে গেছে এখন কোথায় যাবে তাড়াতাড়ি করে সামনে একটি পাহাড় সেই পাহাড়ের উপরে চাপছে সেই পাহাড়ের উপরে চিপে পাহাড়ের মধ্যে একটা গুহা সেই গুহায় গিয়ে তারা আত্মগোপন করেছে আত্মগোপন করে আছে পাহাড়ে গুহার মধ্যে হঠাৎ করে বিরাট একটা পাথর কোথায় থেকে এসে ওই গুহার মুখে আটকে গেছে এখন তারা কি করবে পাহাড়ের ওপরে আছে বর্তমান জামানা নয় আরে এখনকার জামানা মোবাইলের জামানা টেলিফোনের জামানা যে যেখানে থাকে চট করে মোবাইলে টেলিফোন করে দি বলু ভাই আমি ওখানে বিপদে পড়েছি বা তাড়াতাড়ি করে দিবো তখনকার যুগ ছিল মোবাইলের যুগ না গুহার মধ্যে তাদের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না তো তারা বলল আমাদের মুক্তির একটাই উপায় সেটা হচ্ছে এই যে আমরা জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি তার সেই ভালো কাজটা দোহাই দিয়ে আল্লাহর কাছে বিচারা কাজ করে গেছে আমি কি করলাম তার ওই টাকাটা দিয়ে একটা ছাগল কিনলাম আর এই ছাগল দিয়ে ছাগল বাড়তে লাগলো বাড়তে বাড়তে বাড়তে বাড়তে এক পাল ছাগল হয়ে গেল একদিন হঠাৎ করে ওই লোকটি আবার আসছে আমাকে বলছে মুনিপ আমি হঠাৎ করে চলে গেছিলাম আমি আপনার কাছে কিছুদিন কাজ করেছিলাম এই কাজের বেতনটা আমি না নিয়েই চলে গেছিলাম মেহরবানি করে বেতনটা আমাকে দিবেন আমার এখন দরকার তো ঠিক আছে এ একটা ছাগল কিনেছিলাম আর ওই ছাগল বাড়তে বাড়তে বাড়তে বাড়তে এত ছাগল হয়েছে সব তোমার তুমি নিয়ে চলে যাও ওই লোকটি সব ছাগল নিয়ে চলে গেল তারপরে এই লোকটি আল্লাহকে বললো আল্লাহ যদি আমি এই কাজটা আল্লাহ যদি আমি এই কাজটা তোমার উদ্দেশ্য করে থাকি তাহলে মেহরবানি করে আজকে এই বিপদ থেকে আমাকে মুক্তি দাও আল্লাহ নবী বলছেন তখন পাথরটা একটু গেল কিন্তু হয়নি তারপর আমার পিতা মাতা ছিল আমার পিতা মাতা ছিল। আমি প্রতিদিন ছাগল নিয়ে বাড়িতে আসতাম আর ছাগলের দুধ দুইয়ে সর্বপ্রথম পিতা মাতাকে খাওয়াতাম পিতা মাতাকে পান করানোর আগে ছাগলের দুধ আমি কাউকে দিতাম না প্রতিদিন এই কাজটা করতাম একদিন রাত হয়ে গেছিল ফিরতে দেরি হয়েছে রাতে যখন ফিরি তখন দেখি পিতা মাথা ঘুমিয়ে গেছেন তাদেরকে জাগিয়ে দুধ পান করানো এটা ভালো মনে করল আল্লাহ তারা আরাম করছে আরাম করুক দেখা যাবে আমি দুধের গিলাস নিয়ে আমার মায়ের মানে মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম রাতের গভীর যখন মায়ের ঘুম ভাঙলো দেখলো আমি দাঁড়িয়ে আছি মাকে বললাম আগো দূরে চলে গেছিলাম তোমার বড় কষ্ট হয়েছে আজকে আমি আস্তে দেরি করে দিয়েছি মেহরবানি করে এই দুধটা পান করে লাও মা দুধটা পান করে নিল তারপরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ গো আমার ছেলে যদি বি বলছেন পাথরটা আর একটু সরে গেল তারপরে তৃতীয় জন বলতে লাগলো যে আমার একটা চাচা তো বুন ছিল বোনটি আমার খুবই সুন্দরী আমি প্রথম থেকে বহুদিন ধরে আমি একদিন সুযোগ পেয়ে গেলাম বোনটি অভাবই হয়ে গেল অভাবের কথা নিয়ে টাকা চাইতে আমার কাছে এলো নি বললো ভাই আমি অভাবে হয়ে গেছি কিছু সাহায্য করো আমি সুযোগ গ্রহণ করলাম নি বললাম সাহায্য দেবো আমার একটা শর্ত হচ্ছে আমার আশা পূরণ করতে হবে পেটের জালায় সে বিচারি রাজি হয়ে গেল তারপরে যখন আমি ওই কাজটা করার জন্য ঠিক রেডি হয়ে গেছি প্রস্তুতি নিচ্ছি সেই অবস্থায় ওই বোনটি আমাকে বলছে ইত্তাকিল্লা ভাই আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কারণ আমার লজ্জাস্থান তোমার জন্য বৈধ না আমার লজ্জাস্থান তোমার জন্য হালাল নয় তাই তুমি আল্লাহকে ভয় করো এই কথা বলার সঙ্গে সঙ্গেই আমি সেখান থেকে গেছি ওই মুহূর্তে কাজে রেডি হয়ে যাচ্ছি এমন অবস্থায় ফিরে আসাটা কিন্তু চাকটিখানি খানি ব্যাপার না খুবই কঠিন ব্যাপার কিন্তু যখনই সে বলছে আল্লাহকে ভয় করো আমি সঙ্গে সঙ্গে আল্লাহ আমি সেখান থেকে ফিরে গেছি এই কাজটা যদি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে মেহরবানি করে আমাকে আজকে এখান থেকে মুক্তি দাও এই কাজের ওসিলাই আল্লাগো তোমার কাছে দোয়া করছি আমাদের কাজ এখান থেকে মুক্তি দাও আল্লাহ রব্বুল আলমিন তাদের এই দোয়া কবুল করলেন এবং ওই পাথরটা সম্পূর্ণ সেখান থেকে সরে গেল আর তারা সহি সালামতে সেই গুহা থেকে বেরিয়ে চলে এলো আমি বলতে চাইছিলাম ভাইরা আমার যে এই যে বাম মায়ের খিদবত করার এত বড়ো ফদিলত বাম মায়ের খোঁধ করার কারণে তারা এত বড় একটা বিপদ থেকে মুক্তি পেল তাই আমাদের সবার বাম মায়ের অতীব গুরুত্ব এবং তাদের মহান মর্যাদা রয়েছে সেই মর্যাদার খেয়াল রাখতে হবে এবার বাম মায়ের সাথে সবসময় সদ্ ব্যবহার করার চেষ্টা করতে হবে ওয়া সাল মোহাম্মদ ওয়া আলা আলহি ওয়া সাহবিহি আজমাঈন আসসালাম আলাইকুম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 अंश नीन आल्ला सत्यवाणी छड़ाते मानव जतर আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ খ্যালথাউট রোড বার্মিংহাম জিউড বি এক পাঁচ এক এক এক দুই তিন এক আই ব্যান চার নয় এ আর এ ওয়াই শূন্য শূন্য তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক তিন সুইফট বিআইসি টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি প্লিজ মানবতার সমাধান দলজি দাই অফ ইসলাম আই চ্যালেঞ্জ এনি হিউম্যান বি